আজমাইন। প্রিয় দর্শক আলমিনী আপনারা অনুষ্ঠান দেখছেন বাংলা পিস টিভি পৃথিবীর আনাচে কানাচে যে যেখানেই থাকেন সকলকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আল্লাহ তালা আপনাদেরকে যা যাই দেন আজকের আলোচনায় ওই ইসলামী অর্থনীতির হালাল হারামের জের ধরে আজকে আলোচনা করব এমন কিছু জিনিসের ব্যবসা যে জিনিস আসলে ইসলামে হারাম আগে বলা হয়েছিল বা আপনারা শুনে থাকবেন যে যে জিনিস ইসলামে হারাম সে জিনিসের ব্যবসা হারাম তার মাধ্যমে আপনার ব্যবসা করা অর্থ উপার্জন করা নিজের অর্থোন্নয়ন ঘটানো না চাইজ যেমন দ্রব্যের ব্যবসা মাদক দ্রব্যের ব্যবসা যেহেতু মাদক দ্রব্য ইসলামে কি হালাল না হারাম যদি মাদকদ্রব্য হারাম হয় মহালাল্লার বিধানে মদ একটি নিষিদ্ধ হারামকিত বস্তু মদ শুরু এই বস্তু যেমন পান করা হারাম তেমনি হারাম তা প্রস্তুত করা ক্রয় করা বিক্রয় করা বিক্রয়ের জন্য দোকান ভাড়া দেওয়া বহনের জন্য গাড়ি ভাড়া দেওয়া মদের কোনো স্বাদ জাম। যেমন গুড় আঙ্গুর গম তাল বা খেজুরের রস ইত্যাদি মদ্য প্রস্তুতকারককে সরবরাহ করা কারণ এসব কাজে মদ্যপায়ীকে সহযোগিতা করা হয় তাই এসব হারাম আপনার দোকান আছে সেই দোকানে গুড় আছে আমি চাইলাম আমাকে দশ কেজি গুড় দেন তেওয়া যায়জ না না আপনি দশ কেজি আমি টাকা দেবো দশ কেজি গুড় দেবেন কিন্তু আপনার মনে যদি প্রশ্ন জাগে যে দশ কেজি গুড় নিয়ে করবে কি আপনি জানেন যে এই দশ কেজি গুড় নিয়ে আমি মদ বানাবো তাহলে আপনার জন্য গুড় বিক্রি করা যায়জ না না যায়জ না যায়জ যেহেতু আপনি জেনে শুনে যেই লোক আমার এই গুড় নিয়ে গিয়ে মদ বানাবে সেহেতু কোনো না কোনোভাবে আপনার মদ প্রস্তুতে সাহায্য করা হচ্ছে সহযোগিতা করা হচ্ছে এই জন্য আপনার এই পাপ কাজে সহযোগিতা হলো আর আল্লাহ তালা বলছেন আলাল আলাল তোমরা ভালো কাজে সৎ কাজে মঙ্গল কাজে পরস্পর সহযোগিতা করো আর অন্যায় কাজে খারাপ কাজে পাপাচারে পাপাচারিতায় খবরদার এক অপরের পরস্পর সহযোগিতা করো না তেমনি আপনি আঙ্গুর বিক্রি করছেন আঙুরের বাগানওয়ালা আপনার আপনার প্রচুর আঙ্গুর হয় এখানে নাসিকে আঙুর হয় না প্রচুর আঙ্গুর হয় তো এই আঙুর বিক্রি করছেন আপনি যদি জানেন যে এই আমার আঙ্গুর নিয়ে গিয়ে লোক কী করবে মদ তৈরি করবে তাহলে সেই ব্যক্তিকে আঙ্গুর বিক্রি করা যায়জ হবে না এইভাবে যে কোনো আপনার মাদকদ্রব্য এর থেকে বড়ো বড়ো মাদক হেরোইন টেরোইন যেগুলো আছে গাঁজা চোরস কি কী আছে যে কোনো প্রকার মাদক দ্রব্য সেবনে সহযোগিতা করে অর্থ উপার্জন করা বৈধ নয় বৈধ নয় বিড়ি পাতা বিক্রয় করা যাদের জঙ্গলে ধরে বাড়ি তাদের জঙ্গলে বিড়ি পাতার গাছ আছে তো গরিব মানুষরা সেই বিড়ি পাতা তুলে নিয়ে এসে যেমন শালপাতা তুলে প্লেট বানানোর কাজে ব্যবহার করে না তেমনি বিড়ি পাতা নিয়ে এসে সেটা শুকিয়ে বিক্রি করা হয় কি জন্য তাতে কী করা হয় একমাত্র বিড়ি বাঁধা হয় সেই বিড়ি পাতা বিক্রয় করে খাওয়া জায়জ নয় আপনি বলবেন আমার কি দরকার সে যা না তা না আপনি জানছেন আপনি জানছেন যে এই কাজ দিয়ে হারাম জিনিস তৈরি হবে সুতরাং আপনার বিক্রি করা যায়জ হবে না বিড়ি কোম্পানিকে সুতো বিক্রি করা সিগারেট প্রস্তুত করা সিগারেট কোম্পানিকে সিগারেটের কাগজ পর্যন্ত বিক্রি করা হালাল নয় এসবের ব্যবসা কারখানা বা দোকানে চাকরি করা জায়েজ নয় তার জন্য গাড়ি বা ঘর ভাড়া দেওয়া তার প্যাকেট তৈরি করা ও বিজ্ঞাপন দেওয়া এবং তার তামাকের চাষ করা জায়েজ নয় এমন কি আপনার দোকানে বিড়ি সিগারেট বিক্রি করাও যায়জ না ফতোয়াটা করা মনে হচ্ছে তাই না কিন্তু দেশে চলছে বিড়ির ব্যবসা খুব ভালোই চলছে এবং তাতে বহু মানুষ উপকৃত হচ্ছে বহু মানুষ করে খাচ্ছে আর সেই পয়সা দিয়ে বহু মাদ্রাসা মিশন চলছে বহু বিধবা বহু গরিম মহিলারা তারা কি করছে এরই মাধ্যমে উপার্জন করছে তবে এই মাধ্যম আসার জন্যই বহু মহিলার তালাকও হচ্ছে তাই তালাক হচ্ছে কেন যখন মহিলা স্বনির্ভরশীল হবে তখন আমার তোমার পরওয়ার দরকার কি। আমি নিজে বিড়িবান্ধ খাব। তোমার কামায়ের দরকার নেই এ নিয়ে কলহবাধে অনেক কিছু হয় ক্ষতিও আছে আর লাভও আছে কিন্তু আল্লাহ তালা বলছেন ওয়া ইসমোহা আকবর যদিও লাভ থাকে তবু তার ক্ষতির দিকটা হচ্ছে লাভের তুলনায় কি বেশি আর করা কেন মনে হচ্ছে এই জন্য যে আপনারা যদি মনে করেন যে বিড়ি সিগারেট হারাম নয় মকরু অনেকে বলে না মকরু আর বলি হারাম হারামের বিভিন্ন দলিলও আছে আমার দুখানা বই আছে একটা হচ্ছে পরিবার ও পরিবেশ আর দ্বিতীয় বই হচ্ছে রমজান স্বাগতম এই দুটি বইয়ে বিড়ি সিগারেট যে হারাম তার বিভিন্ন দলিল আলোচনা করা হয়েছে সেই সব দলিল নিয়ে আজকে আমি আলোচনা করতে চাচ্ছি না আমি শুধু বলছি যে এই ব্যবসা হারাম যেহেতু খাওয়া হারাম মাকরু না মাকরু হলে মাকরু হে তাহরিমি অনেক মাকরুহ মাকরুহে তাহারিমি তাই না অথব এই জিনিস হচ্ছে হারাম জর্দা হারাম গুল হারাম গোরাকু, হারাম এগুলো আমরা এসি রুমে বসে ফতোয়া দিচ্ছি সস্তা ফতোয়া তা না এগুলো হচ্ছে বড় বড় ওলামাদের আপনি সৌদি আরবের ওলামাদেরকে জিজ্ঞেস করেন বড় বড় আলেম যারা মহাদ্দেশ তাদেরকে জিজ্ঞাসা করেন সবাই একমত কেউ মাকরুহ বলে না আমাদের দেশে কিছু হুজুর মাকরুহ বলে নিজের লাইনটাকে বজায় রাখার জন্য কারণ হারান বললে আবার জর্দা খাওয়া হবে না যদি বিড়ি সেগারেট হারাম বলে দিই তো চট করে বলবে হুজুর আপনি যে জর্দা খান আপনি যে গুল মাজেন না হারাম সব হারাম এ ফটো আমার না আমার কথা বিশ্বাস করেন না ওলা আমাদের কাছে ফটো আনেন যদি আমার কথা বিশ্বাস না হ্যাঁ ও কাছে ফটো আনেন সুতরাং এই শ্রেণীর ব্যবসায় এই মাদক মাদকদ্রব্যের কাজে যে ভাবে আপনি যদি সহযোগিতা করেন সেটা হারাম হবে আমরা মদ দিয়ে শুরু করি আল্লাহ তালা এবং আল্লাহ রসুল সাল্লাহাম মদের ব্যাপারে কি বলেছেন আপনারা জানেন মদ খাওয়া তো হারাম তাই না আল্লাহতালা তিন পর্যায়ে মদকে হারাম করেছেন একবারে করেননি এটা হিকমতের ব্যাপার আছে প্রথমেই বললেন যে উপকার আছে কিন্তু তার উপকারের থেকে অপকার বেশি তারপরে একবার বললেন লুসালাত আন্তুম সুকারা মদ খাও ঠিক আছে কিন্তু নামাজের আগে খেয়েও না খেয়ে নামাজ পড়তে এলে উল্টোপাল্টা ভোগতে লাগবে নেশা অবস্থায় নামাজে এসো না হাত্তা কুলুন যাতে করে তোমরা নামাজে কি বলছো বুঝতে পারো নেশাগ্রস্ত হয়ে নামাজ পড়লে কি বলবে তুমি ঘুমন্ত অবস্থায় নামাজ পড়লে আল্লাহ বলছেন ঘুমিয়ে যাও বুঝতে পারবে না স্টেক ফায়ার করতে যাবে নিজেকে গালি দিয়ে বসবে নিজের ওপরে বদ্ধ করো না সুতরাং নেশা অবস্থায় নামাজে এসো না এক পর্যায়ে বলা হলো আর এক পর্যায়ে বলা হলো যে খালাস ইনামালু খালাস অপবিত্র জিনিস আমলের কাজ একদম তোমরা বিরত হয়ে যাও বিরত হয়ে যাও সাহাবেরা বিরত হয়ে গেলেন কি মদের হাঁড়ি পর্যন্ত ভেঙে দিলেন মদিনার গলিতে লাগলো তাই না মদ হারাম করে দেওয়া হল যদিও এর পরে না মানে তাহলে ও আলাহা দেখছেন মদের ব্যাপারে দশজনকে অভিশাপ করা হয়েছে তার মধ্যে যে মদ নিচুরবে তার মানে আঙ্গুর নিচুড়তে হয় তাই না নিচোরার কাজ করবে শুরু থেকেই মদের ব্যাপারে মোট কথা একবার জেনে নেন যে মদ প্রস্তুতের ব্যাপারে যে কেউ যে কোনোভাবে সহযোগিতা করবে ওই গুর বিক্রি বলুন আঙ্গুর বিক্রি বলুন নিচোড়া বলুন তারপরে পান করা বলুন পান করানো বলুন সে খায় না কিন্তু খাওয়ায় অনেকে হোটেলে চাকরি করে সে নিজে মদ খায় না কিন্তু মদ দিতে হয় যায় না যায় না যায় পান করানো বহন করা বহন করার জন্য গাড়ি ভাড়া এসে সেই যে বিক্রি করে নিজের দোকানে এসে বিক্রি করে সেই মদ খায় না কিন্তু বিক্রি করে যে কেনে যে কিনে নিয়ে গিয়ে দেয় যারা হাউস বয় হাউস বয় বাড়ির মালিক বললো যা দোকান থেকে মদ নিয়ে আপনি চাকরি করছেন নামাজি মানুষ এখন আপনি কি করবেন আপনি বয় হওয়ার কথা বলতেন আপনার বাড়িতেই বলুন আপনার বাবা দাদার বিড়ি খায় সিগরেট খায় আপনার বলে বিড়ি কেনে দোকান থেকে বিয়ে নিয়ে দেয় কী করবেন আপনি জায়গা না যায়জ এটাও না কারণ আপনি সহযোগিতা করছেন লানতের মধ্যে আপনিও পড়বেন লানতের মধ্যে আপনিও পড়বেন আর তার মূল্য ভক্ষণকারীও লানতের সামিল আমি মদ খাই না আমি মদ বিক্রি করি আমি বিড়ি খাই না আমি বিড়ি দোকানে বিক্রি করি সেও কিন্তু লানতের সামিল হবে লিয়াহুদাহা আল্লাহ আল্লাহ তালা ইয়াহুদ জাতিকে অভিশপ্ত করুন ওই যে প্রাণীর চর্বি হারাম করে দেওয়া হলো তো চর্বি যখন হারাম হলো তো খাওয়া তো হারাম অতএব আমরা তো খাচ্ছি না আমরা সেটা বিক্রি করে দিয়ে তার মূল্যটা নিচ্ছি এটা হারাম হবে না তাদের বুদ্ধি ছিল আপনি যদি মনে করেন যে আমি বিড়ি খাই না আমি মদ খাই না আমি বিক্রি করি তার মূল্যটা খাই এটা হারাম কেন যুক্তি চলবে না যেহেতু এই যুক্তিতে ইহুদিরা অভিশপ্ত হয়েছে আপনিও অভিশপ্ত হবেন তাই না এক যুক্তি সম্পর্কে শুনেছিলাম কোন পেপারে কিংবা কারো কাছ থেকে শুনেছিলাম যে একজন মদ খাচ্ছিল প্লেনে আকাশে একজন মুসলিম কোনো প্রসিদ্ধ বা নেতা লোক মদ খাচ্ছিল তো একজন সাংবাদিক এসে জিজ্ঞেস করল যে আপনাদের ইসলামী তো মদ হারাম তো আপনারা মদ খাচ্ছেন কেন তো সে যুক্তি দিয়ে বলেছিল যে আল্লাহ তালা মদকে দুনিয়াতে হারাম করেছেন আমি তো আকাশে খাচ্ছি এইটা হচ্ছে খোরা যুক্তি এই যুক্তিতে আকাশে মদ খাওয়া যাবে কিংবা মঙ্গল গ্রহে গিয়ে চাঁদে গিয়ে খাওয়া যাবে না না না পৃথিবীতে মানুষ বাস করছে আল্লাহ মদকে হারাম করেছেন তার মানে এই নয় যে পৃথিবীর বাইরে হালাল আচ্ছা এই সমস্ত খোরা যুক্তি চলবে না হারাম হারামি প্রিয় দর্শক মণ্ডলী আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি বিরতির পর আবার আপনাদের সামনে এসে বাকি আলোচনা পূর্ণ করব আশা করি আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন আল্লাহ তৌফিক দেন আল্লাহ মামিদ সকলেই চায় মহান আল্লাহ প্রেম অপবিত্র জীবন অর্জন করতে কিভাবে তার একমাত্র মোহাম্মদ রসোল্লাহ আলী সাল্লামের অনুসরণ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 দর্শক মন্ডলী আবার আপনাদের সামনে এসে সে আগের আলোচনা পূর্ণ করতে চাই যে আলোচনার মাধ্যমে আমরা বলছিলাম আল্লাহ রসুল সাল মদের ব্যাপারে কি বলেছেন মদের ব্যাপারে যে কোনো প্রকারে কেউ সহযোগিতা করবে অথবা তার মূল্য ভক্ষণ করবে সে লানের সামিল হবে আল্লাহ তালা ইহুদ জাতিকে লানত করেছিলেন কি জন্য তারা হিলা করেছিল বাহানা করেছিল তারা এসেনি বলছিল এত আল্লাহ খাওয়া হারাম করেছে অতএব আমরা তো খাচ্ছি না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 আছে এই সমস্ত খোঁড়া যুক্তি চলবে না হারাম হারামি আর এদিক সেদিক করে আপনি হালাল বানিয়ে নেবেন এবং সেটা খাবেন তা জায়জ হবে না যেমন ওই যে আরেকটা যুক্তি আছে যে গোষ্ঠ বানানো হয়েছে চুরির মুরগি চুরির মুরগি আপনি জানেন যে মুরগিটা চুরি করে আনা হয়েছে আতে তার গোষ্ঠ কি হারাম এবারে আপনি জানছেন আপনাকে দেওয়া হলো না না ভাই গোষ্ঠ দিও না গোষ্ঠ খাওয়া হারাম তারপরে আর সরবাটা সরবাটা তো হারাম না গোষ্ঠটা হারাম তারপরও যদি কুর্বা খেতে খেতে গোস্ত আপসে চলে আসে বলতো আপসে আতা হয় আনে দো এই রকম যদি অবস্থা হয় না না এগুলো তো একবারেই মানে যুক্তিহীন বাচ্চাদের মতো ফতোয়া এরকম ফতোয়া নেবেন না এরকম ফতোয়া দিয়ে এরকম ফতোয়া নিয়ে বুঝতেই পাচ্ছেন যে এই সমস্ত খরা যুক্তি দিয়ে হারামকে হালাল করা যায় না যা আল্লাহ আল্লাহ রসুল হারাম বলেছেন তা হারাম সুতরাং ইহুদ জাতিকে আল্লাহ তারা অভিশপ্ত করেছিলেন কেন চর্বি হারাম করা হয়েছিল খাওয়া কিন্তু তারা বিক্রি করে তার মূল্য ভক্ষণ করতে লাগলো খেতে লাগলো তারপরে আল্লাহ হাদিস বলছেন যখন আল্লাহ তালা কোন জাতির উপরে কিছু জিনিসকে হারাম করেন তখন তার মূল্য কেউ হারাম করে সুতরাং তোমরা হিলা বাহানা খোঁজো না যেমন ইহুদি জাতির জন্য শুনেছেন যে বলা হয়েছিল শনিবারে মাছ শিকার করো না কারণ দাউদ আলাহ ইসলামে সুন্দর ছিল তো তওরাত পাঠ করলে পরে মাছরা আপনার সমুদ্রের তীরে ধারা এসে যেত ভালো ভালো মাছ হ্যাঁ তো এমনি মাছ দেখে লোভ হয় জানে না মাছের লোভ আছে না তো মাছ শিকার করতে মানা করা হলো এরা করলো কি শিকার করলো না একটা খাল কেটে দিল যে শনিবার আসে সেই খালে ঢুকে যায় খাল তাকে বন্ধ করে দিল নে রবিবার শিকার করে ঠিক কিনা উদ্দেশ্য কি ছিল তোমরা স্বীকার করো না কিন্তু হয়ে গেল কি একটু বাহানা করে শনিবার না করে রবিবার করতে লাগলো তো এইরকম টাল বাহানা চাল বাহানা করে আল্লাহ সঙ্গে চলবে না খবরদার কোন জিনিসকে কোন হারাম জিনিসকে এইভাবে হালাল করবেন না হালাল বলে ফতোয়া দিয়ে আপনি ভক্ষণ করবেন না রসুল্লাহ সাল আলী হাসলাম মক্কা বিজয়ের দিন বলেছেন হার রামা বাই আল খামর নিশ্চয় আল্লাহ এবং তার রসুল মদ বিক্রি করাকে হারাম করেছেন মৃত প্রাণী বিক্রি করাকে হারাম করেছেন মৃত গরু যদি মারা যায় সেটা খাওয়া হালাল না হারাম কিন্তু যদি বিক্রি করেন যারা খায় তাদেরকে বিক্রি করলেন যা ওয়াল গেল পাঁচশো হারাম সেটা বিক্রি করা হারামাকিল্লাহুন যে প্রাণী মারা যায় তার চর্বি যদি নিয়ে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি আলো জ্বালাই কাজ করে সেখানে জাহাজ তেলাই আর কি চাকা ইত্যাদি তেলাই তাহলে কিবহার করা আল্লাহ ইহু জাতির উপরে লানত করুক অভিশাপ করুক তাদের উপরে যখন চর্বি হারাম করা হয়েছিল তখন তারা সেটাকে গলিয়ে বিক্রি করতে লাগলো আর তার মূল্য ভক্ষণ করতে লাগলো তারা হয়ে গেল মাল সুতরাং বুঝতেই পাচ্ছেন এক কথায় যে মাদক দ্রব্য যেমন ভক্ষণ করা হারাম তেমনি তার মূল্য ভক্ষণ করাও হারাম যে দ্রব্য মানুষের জ্ঞান ও বিবেক বুদ্ধিকে আচ্ছন্ন বিকৃত করে তাই হচ্ছে মাদক দ্রব্য এবার যে জিনিস বেশি খেলে মাদকতা আনে সেই জিনিসের অল্পটাও হারাম নাকি অল্পতে মাদকতা আনে না অতএব অল্পটা খাওয়া হালাল যদি অল্প খাওয়া হয় তাতে মাদকতা আসে না অতএব অল্প খাওয়া হালাল এটা বলবে না যে জিনিস বেশি খেলে জ্ঞান জ্ঞানশূন্য হয় সেই জিনিসের অল্প খাওয়াটাও হারাম মাদক মাদকদ্রব্য কম হোক অথবা বেশি তার সবটাই হারাম অল্প বেশি সুরা ও সব ধরনের মাদক দ্রব্যের ব্যবসা হারাম মুসলিম কোন মুসলিম অথবা অমুসলিমকে সুরার উপহার দিতে পারে না সুরা মানে মদ আর কি মদের উপহার দিতে পারে না বিবাহ ইত্যাদি অনুষ্ঠানে পান করতে দিতে পারে না আপনার হয়তো অমুসলিম বন্ধু এসেছে আপনার বিয়েতে তারা মদ খায় অতএব তাকে আপনি দেবেন এই যে বাবু জন্য হালাল ওরা খাক না তা না আপনি কেন দেবেন তাদের জন্য যদি তাদের কাছে হারাম না হয় তারা আপনারা কিনে খাগে কিন্তু আপনি যখন তাকে খাওয়াচ্ছেন তখন হালাল খাদ্য আপনি তাদেরকে খাওয়াবেন মজুরি স্বরূপ কোনো মজুরকে খোশ করার জন্য অথবা ঘুষস্বরূপ কোনো ঘুষখরকে খোঁস করার জন্য আপনি মত দিতে পারেন না আপনি মুসলিম আপনি সবসময় পরিচ্ছন্ন থাকবেন আপনার ব্যবহারে পরিচ্ছন্নতা থাকবে যে মজলিসে মদ পরিবেশিত হয় সে মজলিসে মুসলিম বসবে না মনে করুন এমন হোটেল বা এমন জায়গা যেখানে মদ পরিবেশন করা হচ্ছে সেখানে আপনি বসবেন না কিন্তু ফ্লাইটে কি করবেন ফ্লাইটে আপনার ডাইনে বায়ে বসে মদ খাচ্ছে আপনি উঠে কোথায় যাবেন যেখান থেকে উঠতে পারবেন না সেখানে কি করবেন আপনি সেখান থেকে আপনি উঠে যেতে পারেন না আপনাকে সহ্য করতে হবে ঘৃণা করতে হবে অন্তরে আপনি এটা জানেন যে যখন কোনো খারাপ কাজ দেখবেন তখন সেই খারাপ কাজ আপনার উচিত হবে বাধা দেবেন যদি হাত দ্বারা পারেন শক্তি দ্বারা পারেন বাধা দেবেন আর বাধা দিতে না পারলে কি করতে হবে উপদেশ দেবে যে ভাই এটা খাচ্ছ কেন খাওয়া ঠিক না ইত্যাদি কিন্তু তাতেও যদি মনে করেন যে ক্ষতি হবে বলতে পারা যাবে না বললে সমস্যা আছে ঝগড়া বেঁধে যাবে ফেদনা বাঁধবে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে মানরা আমিন কুমুন কারান ফালিভাইয়ের হুবিয়া দেবে ফাইলামে ফি কালবে দ্বারা ঘৃণা করবে তবে অন্তর দ্বারা ঘৃণা করার মানে এই নয় যে সেখানে বসে থাকতে হবে এখন যদি ওঠার উপায় না থাকে আপনি কোথায় যাবেন যেমন বললাম ফ্লাইটে আপনার সিট বেল্ট বাঁধা আছে কিংবা আপনার বাঁধা নেই আপনি পাশাপাশি বসে আছেন সেখান থেকে উঠে আপনি যাবেন কোথাও সব সিট ফুল আর পুরো ফ্লাইটে এক না কেউ মদ খাচ্ছে কোথায় যাবেন শুনে অবাক যাবেন যে তারা আমি জিজ্ঞাসা করলাম যে সময় আছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আল্লাহ আসসালামাইকুম আসসালাম এখন বাজারে তো বিভিন্ন ধরনের কোল্ড আমাদের কোল্ড ড্রিঙ্ক কিনা বাজারে বিভিন্ন ধরনের কোল্ড রয়েছে সেই কোল্ড পান করা যায় কিনা কোল্ড যদি নেশাগ্রস্ত নেশা জাতীয় হয় যা খেলে নেশা হয় তা খাওয়া হারাম এমন কোল্ড ড্রিঙ্ক যদি থাকে যেমন বিড়া নাকি বলে সেটা ঠান্ডা অবস্থায় খাওয়া হয় যদি তাতে নেশা থাকে তাহলে খাওয়া যায়জ না কিন্তু সৌদি আরবে বিড়া পাওয়া যায় তাতে নেশা থাকে না তাতে কেবল ওই পানজাতীয় জিনিসটা থাকে শুধু পান খেলে নেশা হয় না পান করলে নেশা হয় না সেটা খাওয়া হারাম নয় বাকি থাকলো পেপসি কোকোকোলা ইত্যাদি এটা খাওয়া হালাল না হারাম অনেকে এই সন্দেহান তুলেছে যে এতে নাকি শুয়োরের কোনো অংশ আছে টুয়ারের কোনো অংশ আছে কিন্তু শুয়োরের কোনো অংশ আছে বলে এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি এখনো পর্যন্ত আমাদের সৌদি আরবে বেশ চলছে সৌদি আরবের আলেম সংগঠন আছে সেখানকার ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হালাল চুক্তি করার সেখানকার বিভিন্ন চুক্তি আছে সেখান থেকে এটা প্রমাণিত নয় যে পেপসি বা কোলাতে সোরের কোনো অংশ আছে সেখানে সবাই খাচ্ছে আলেম ওলা মা শেখ মাসা এক সবাই খায় কিন্তু আর এক দিক দিয়ে বিচার করতে গিয়ে তাদের কিছু কিছু আলেম বলছে না খাওয়া ভালো কেন না এটা হচ্ছে ইহুদিদের কোম্পানি অর্থাৎ এটা খেলে ইহুদিদের কোম্পানিকে সহযোগিতা করা হয় তাদের লাভ বাড়িয়ে দেওয়া হয় আর তারা যেহেতু মুসলমানদের বিরুদ্ধে সেই টাকা ব্যবহার করছে প্রয়োগ করছে এই জন্য পেপসি কোকাকোলা খাওয়া উচিত নয় সেটা আলাদা কথা সেটা আলাদা কথা কিন্তু আপনি এই জিনিসটাকে হারাম বলবেন হারাম থাকা হারাম হওয়ার পিছনে কোরআন ও হাদিস থেকে দলিল থাকা উচিত না হয় ডাইরেক্ট সেই জিনিসটাকে আপনি হারাম বলতে পারেন না কেউ কেউ বলছে যারা বলছে শুয়রের চর্বি বা অন্য কিছু আছে তারা শুধু এই জন্য বলেছে যাতে লোকে না খায় লোককে ভয় দেখানোর জন্য বা লোককে এর থেকে বিরত রাখার জন্য যাতে করে ওদের পেপসি না খায় ওদের কোম্পানিকে সহযোগিতা না করে তার জন্য। এই জিনিসটা তুলেছে আসলে কিন্তু ওতে শুয়ারের কোনো অংশ নেই আল্লাহ আরম আমি কিন্তু জানি না আমি জানি না যে তার মধ্যে কোনো শুয়োরের অংশ আছে অথবা নেই আমি যে দেশে বাস করি সৌদি আরব সেখানে জানেন যে সেখানে হারামের ধারে পাশে এবং গোটা সৌদি আরবে চলছে খাচ্ছে লোকেরা যদি হারাম হতো বা শুয়ারের কোনো জিনিস থাকতো তাহলে নিশ্চয়ই তারা চুপ করে থাকতেন না এটাই আমি মনে করি এবং প্রমাণিত নয় অতএব সে পর্যন্ত আমি পেপসিকে বা কোকাকোলাকে হারাম বলতে পাচ্ছি না তবে না খাওয়া ভালো সেটা সবাই বলবে কারণ ওই দিকটা যে দিকটা যে এমন এক কোম্পানি যে কোম্পানি বা যাদের কোম্পানি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করছে মুসলমানদের বিরুদ্ধে নানা অত্যাচার চালিয়ে যাচ্ছে সেহেতু তাদেরকে সহযোগিতা করা হয় অতএব এটা না ক্রয় করা উচিত আল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আমাদের সময় শেষ হয়ে গেছে আগামী তো সাথে থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি ওসলিল নবীন মোহাম্মলিহি ওসাহি আজমাইন ওয়ালাইকুম ও রহমতুল্লাহ বাক फिल्टार कर पानी विशुद्धिस रक्त पवित्र कुरने अनेक बारिम साल वाह अर्थात तुम्हारा नामजा दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম। কে সমর্থন করুন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম পোস্ট কোড পাউন্ড অ্যাকাউন্ট ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো শর্ট কোড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 এই দায়িত্ব পূরণ করুন একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা शेख जहांगीर आलम जीवन बार्डा ज्ञान गर्भ आलोचनार मंच प्रति रविवार रत साढ़े नुन सम्प्रचार सकाल आठ टेषे